As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah, na'maduhu wa nasta'inuhu wa nasta'gfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyat-i amalina. Men yehadihillahu falamudillalah, wa man yudlil falahadiyalah. Wa ashadu an la ilaha illallahu wahidahu la sharika lah. Wa ashadu anna muhammadan abduhu wa rasooluhu sallallahu ta'ala alayhi wa ala alihi wa sahbihi wa যে মহান নেই যার সাথে শরিক স্থাপন করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ অক্ষান্তরে তার তৌহিদ একত্র প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ভালো কাজ এবং সবচেয়ে বড় ফরজ কাজ এবং সর্বপ্রথম আল্লাহ নির্দেশ জন্য। অসংখ্য সালাত সালাম হোক বিশ্ব জাহানের রহমত রহমতুল্ল আলমিন সৈয়দুল মুরসালিন খাতাব নবীন মোহাম্মদ রসুল সালাহের উপর যার অনুশক্তি শত্রুতা করে সফল হয়নি কোন যুগে হয়নি আর হবেও না ইনশা আল্লাহ সুতরাং যারা নিজেদের তাদেরকে আল্লাহ ছিন্ন করে দেবেন আমাদের দাস শুরু করার আগে আজকের তারিখ আটই রবিউল আউ্বাল চোদ্দশো বিয়াল্লিশ মোতাবেক অক্টোবর দুই হাজার বিশ বিষয়বস্তু হচ্ছে পর্ব নম্বর বিশ আর আজকের বিষয়বস্তু হচ্ছে আশিরুল আস্তর বা ছোট শিখ গত সপ্তাহে আলোচনা করেছিলাম বড় শিখ সম্পর্কে আর সিরকুল আকবর বড় শির তাহলে সিরক দুই ভাগে বিভক্ত মানে ছোট শির নাম কিন্তু কাবিরা গুন অন্য অন্য কাবিরা গুনার চাইতে বড় গুন যেহেতু অপরাধী হচ্ছে সিরকের অপরাধা নাজুল আল্লাহ রবীন্দ্র বলেছেন নিশ্চয় শির্ক হচ্ছে মহা অপরাধ মহা অত্যাচার বড় জুল তো শির্ক সেটা বড় শির্ক আর ছোট শির্ক হোক সিরকে আকবর হোক আর হোক সেটা হচ্ছে মহা অত্যাচার বড় জুল আল্লাহ রবুল আলমিনের ওপর জুলম করা এবং আল্লাহ রব্বুল আলমিনের হক নষ্ট করা আল্লাহ রব্বুল আলমিনের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া আল্লাহ রব আলের হক কেড়ে নিয়ে তারা যেহেতু সেটি অন্য অন্য বড় কাবিরা গুণা আর তুলনায় বড় গুণা এই শিরকি আসগার সম্পর্কে আজকের আলোচনা সিরকি আসগার কাকে বলে ছোট সিরকাকে বলে আর তারপরে সিরকা বিভিন্ন ধরনগুলি এগুলি নিয়ে আজকে আলোচনা আর সেগুলির দলি। বলছেন লেখক মা হকুল আসার ছোট সিরকি জিনিস ছোট সিরক সম্পর্কে তিনি সংজ্ঞা না করে তিনি উল্লেখ করেননি। বরং তিনি রসুলের হাদিসে একটি হাদিসে যখন সিরকে আজগার ছোট শির সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন যে উত্তরটি দিয়েছিলেন সেটা দিয়ে তিনি শুরু করেছেন তবে আমরা যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের এবং যারাই আমার এই আলোচনা শুনবেন শির্কের ওপর ছোট শিল্পের উপর বিষয়টিকে সুন্দরভাবে বুঝতে পারেন সেই জন্য আমি প্রথম আজকারের সংজ্ঞা কাকে বলে ডিফিনেশন ছোট শির্ক শির্কের শাব্দিক অর্থ আপনাদের জানা আছে শির মানে শরীর স্থাপন করা অংশীদার সাব্যস্ত করা বড় শিল্প সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমেনের যে কোনো একটি হক অধিকার অন্যের দিকে ফিরিয়ে দেওয়া জি আল্লাহর এবাদত হচ্ছে আল্লাহর অধিকার আল্লাহর হক খালেস হক এবাদতে কারো অধিকার নেই নবীর অধিকার নেই যে এবাদত করবেন সেজদা করবেন রুকু করবেন কাউকে আহ্বান করবেন দোয়া করবেন ফরিয়াদ করবেন কারোর জন্য জবাই করবেন নবীর রসুলের জন্য জবাই করবেন মান্ন করবেন আহ না কোনোটাই চলবে সমস্ত শিক্ষ এটা হচ্ছে বড় শীত আর ছোট শির্কের সংজ্ঞা সম্পর্কে দুই ভাবে সংজ্ঞা পেশ করেছেন দুটোই সংজ্ঞা পেশ করব যাতে করে পুরোপুরি বিষয়টা স্পষ্ট হয়ে ছোট শির্ক এমন বিশ্বাস মানে ভ্রান্ত বিশ্বাস এমন ভ্রান্ত বিশ্বাস অথবা কাজ কথা কে বলা হয় যেগুলিকে কোরআনে অথবা হাদিসে বলা হয়েছে কিন্তু সেগুলি বড় শিরকের পর্যায়ে পৌঁছে না এটা হচ্ছে তার সংজ্ঞা এমন ধর্মীয় বিশ্বাস আকিয়ে অথবা এমন কথা বচন এমন কাজ যেগুলিকে কোরআনে মহাদিসের শির্ক বলে আখ্যায়িত করা হয়েছে কিন্তু সেটা বড় শিল্কের স্তরে পৌঁছে না এগুলি হচ্ছে ছোট শিল্ক এটা একটা সংজ্ঞা এর সাথে আরেকটা সংজ্ঞা লাগিয়ে নিলে একবারে পারফেক্ট হয়ে যাবে পূর্ণ হবে সেটা হচ্ছে যে যেগুলি মাধ্যম নয় সেগুলিকে মাধ্যম মনে করা সহজ ভাষা একবার বললাম বা যেগুলি উপায় উপকরণ নয় সেগুলোকে উপায় উপকরণ মনে করা যাতে করে অনেক ধরনের ছোট শির যে মুসলিম সমাজে ছড়িয়ে আছে সেগুলি বড় শির নয় কিন্তু সেগুলি ছোট শির এই সংজ্ঞার মাধ্যমে স্পষ্টে উঠে যেটা মাধ্যম নয় কোরআনে বাহাদিস সেটাকে মাধ্যম বলা হয়নি উপায় বলা হয়। আর সাইন্টিফিক দিক থেকেও সেটা মাধ্যম নয় কিন্তু আপনি সেটাকে একটা মাধ্যম বা উপায় উপকরণ মনে করছেন বা উপায় উপকরণ মাধ্যম হিসাবে সেটাকে ব্যবহার করছেন বা সেটা বলছেন তাহলে সেটা হচ্ছে ছোট শিখ উদাহরণ দিলে স্পষ্ট হবে যেটা মাধ্যম নয় শরীয়ত দৃষ্টিতে পড়ানো দৃষ্টি তো মাধ্যম নয় আমাদের কাছে কোনো দরিল নাই যে এটা মাধ্যম আর মানুষের পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ বলছে না যে এটা মাধ্যম এই কাজে আর কোরআন হাদিসও বলছে না এটা মাধ্যম অথচ সেটাকে আপনি উপায় মনে করছেন যেমন তাবিজ ব্যবহার করা তাবিজ ব্যবহার করা বা হাতে তাগা বালা এটাকে সিরক বলা হয়েছে সাধারণ অবস্থায় ছোট সীরক সেটা বড় সির্কের স্তরে চলে কখনো কখনো ছোট বড় সির্কের স্তরে চলে যেতে পারে যখন আকিদ বড় ধরনের ত্রুটি দেখা যাবে পুরোপুরি সেটার বাস্তা তখন সেটা বড় সিরকে চলে যাবে তাগা অথবা বালা ব্যবহার করা আত্মরক্ষার জন্য বালামসিব থেকে বাঁচার জন্য ছোট ছোট বাচ্চাদের একটু করে না কপালের দিয়ে থাকে বেদাতি সমাজের মহিলারা জি আর আপনারা সেটাকে অনুমোদন দিয়ে থাকেন যে এটা বদ বাঁচানোর জন্য এই উদাহরণ গুলি দেন আর ফিট করেন এই সংজ্ঞাটি যেটা কোরআন এবং হাদিসের আলোকে মাধ্যম না মানে আত্মরক্ষার জন্য আর সায়েন্টিফিক দিক থেকেও এটা যুক্তিসঙ্গত নয় এমন কোন প্রুফ নেই সায়েন্সে যে এখানে করে এখানে করে টিভি দেওয়া থাকলে বদনজর লাগবে না কোরআন হাতিসে তাবিজ মাধ্যম বলা হয়নি চিকিৎসার বা রক্ষার বালা মস থেকে রক্ষা পাওয়ার বেঁচে থাকবে অথবা রোগ থেকে ভালো হয়ে যাবে তাহলে এটি ছোট শীত কমপক্ষে ছোট শিল আর পুরোপুরি যদি তাবিজের রাস্তা হয় তাকার উপর বালার উপর যদি আস্থা হয় তাহলে বড় শীত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রকম সিরকগুলিকে কোরআন মহাদিসের সির্ক বলা হয়েছে না পৌঁছে তাহলে আসগান সেটা এই রকমের ছোট যেগুলির ওপর এই দুটোই সংজ্ঞা ফিট হচ্ছে দুটোই সংজ্ঞা এই তাবিজের ওপর বালার উপর তাগার উপর আহ এই টিপের যে সব মাধ্যমগুলি টোটকা ফোটকা আছে টিকটিক করেছে বাড়িতে আর আপনার একটা কথা নিয়ে আলোচনা দেখো আমার কথাটা ঠিক এই যে আর সায়েন্স ও বলছে না যে টিকটিক টিকটিকি গাইব জানে বা টিকটিক অদৃশ্য সম্পর্কে কিছু জানাইতে পারে ছোট শিল্প হতে পারে আবার বড় শিল্প পৌঁছে যেতে পারে এত অধম আপনি আপনি অদৃশ্য যানছেন না শ্রেষ্ঠ মানুষে আর কি গেব যানছে অদৃশ্য জানছে খালা হাত থেকে পড়ে গেল আজকে বাড়িতে কুটুম আসবে মেহমান আসবে কোরআন হাতি সেটা মাধ্যম বলছে না কুটুম মেহমান আসার আর সায়েন্স ও বলছে না তাহলে সের সের কি আকি দেয় রাতের অন্ধকারে ধার দেওয়া যাবে না অমুক দিনে ভিক্ষা দেওয়া যাবে না এসব গুলি আছে তারপরে সূর্য চন্দ্র গ্রহণ লাগলে গর্ভবতী মহিলাদের বাইরে বেরোয়া যাবে না আর কিছু কাটা যাবে না ইত্যাদি সিরকে গুলি এই সংজ্ঞাগুলি এইসব সিরকের উপর ফিট এখন আসেন আসল আলোচনায় লেখক যা বলেছেন বলছেন হোয়া ছোট শির হচ্ছে সামান্য দেখানো উদ্দেশ্যে কোনো কাজ করে দেখানোর উদ্দেশ্য নাই পুরোপুরি দেখাবার জন্য শোনাবার জন্য যদি কোনো শীর্ষ উদাহরণস্বরূপ আপনি মোটেই সালাত করতেন না শোনা যাচ্ছে না আপনি মোটেই সলা তাই করতেন না কিন্তু আপনার বাড়িতে আপনার শ্বশুর সাহেব এসেছেন অথবা কোনো আলেম সাহেব এসেছেন তখন চলে গেলেন সলাত আদাই করতে নামাজি হয়ে গেলেন আজকে শ্বশুর বাড়ি গিয়েছি বা আজকে শেখ আছে জীবন আওয়াজ পড়ে আজকে আমার বাড়িতে এফতার পার্টি আছে লোকজনে কি বলবে রোজাটা রেখিন মোটেই রোজা রাখতেন না আপনি তাহলে এটা হালকা দেখানো নাই পুরোপুরি দেখানো পুরোপুরি লোক দেখানো যখন কোনো কাজ করবেন আপনি মোটেই দান করতেন না যেহেতু আমি একজন বড় ডনার সুতরাং বড় সিরকি বড় তবে আসল কাজটা আপনি নামাজি নামাজি সালাতের উদাহরণ আপনি আসলে নামাজি সলাদ আদায় করছেন কিন্তু যখন দেখছেন যে আশেপাশের লোকজন বসে আছে তখন সলাদটা একটু বেশি সুন্দর করে পড়লেন ভালো কোয়ালিটি সাথে এটা হলিয়া সিরুরিয়া হালকা দেখানো কাজ এটা হচ্ছে সিরক আজগার ছোট সিরক তাহলে লোক দেখানো কথা কাজ বড় শিল্প হতে পারে আবার ছোট শিল্ক হইতে পারে সির্কের আলোচনা শুরু করলে অনেক লম্বা হয়ে যায় আর আধা মধ্যে আলোচনা শেষ করবে যেন কথা লম্বা না করে লেখকের কথা বলছি তিনি বলছেন যে ছোট শির হচ্ছে সামান্য দেখানো লোক দেখানো কাজ আমল কোন আমল কে সুন্দর বেশি সুন্দর করার অন্তর্ভুক্ত একটু সুন্দর করে দেখালেন কাজটিকে আল মুরাদ আল্লাহ কিন্তু কাজটি আল্লাহর জন্যই করছেন তবে সুন্দর করলেন একটু বেশি করে পার্থিব কোন স্বার্থে লোক দেখানো আল আল্লাহ আল মোহনাল্লাহ এর সাদ করেছেন সুরায় কাহাফের আয়াত নম্বর একশো দশের শেষ আয়াত সুরে কাহাফের সমান খানের জুলে কা সুতরাং কেউ যদি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহর সাথে সম্মানজনক সাক্ষাৎ চায় মানে হয়ে সাক্ষাৎ করতে চায় আল্লাহ সন্তুষ্টির সাথে সাক্ষাৎ করতে চায় যে আল্লাহ তারপর রাজি হয়ে যাকি আমল আমাল সোয়ালেহা তো সে যেন ভালো কাজ করে আমলে মানে হচ্ছে মহাফেক লিসা এটি হচ্ছে আমল কবুলের শর্তের আয়াত এই আয়াতে আমল কবুলে যে দুটি শর্ত রয়েছে সেদিকে ইঙ্গিত করা হয়েছে খালি আমল আমাল সোহালেহান মানে মোয়াফেকান লিসভিত্তিক যে আমল করে বেদাতি আমল করিয়েন না শুরুতে শেষ পর্যন্ত যেন কোনো কাউকে শরিক না করে শির মুক্ত এবাদত হইতে হবে আর এবাদত কবুলের দুটি শর্ত আপনাদের জানা আছে একমাত্র আল্লাহর জন্য হবে যাতে কোন রকমের শিরক না থাকে শির্ক মুক্ত আমল হবে এখলাস ভিত্তিক আমল হবে দুনিয়া দারি থেকে মুক্ত আমল হবে আর দ্বিতীয় হচ্ছে যে সন্না ভিত্তিক হবে সন্ন্যতের পক্ষে হবে বেদাতি আমল হবে না জি একমাতর রসুল উল্লাসের তরিকে হবে সহজ ভাষা আমি বলি একমাত্র আল্লাহর জন্য কাজটি হবে আর একমথর রসুল্লাহ তরিকে কাজ হবে ব্যাস দুটো কথা মুখস্ত করিলেন আপনার সমস্ত আমল হবে এক আল্লাহর জন্য আর এক রসুলের তরিকায় সাল আলী হুসেন এই আয়াতটি মনে রাখবেন এই আয়াতটি হচ্ছে আমল কবুলে যে দুটো শর্ত রয়েছে এখলাস এবং ইতিবা অনুসরণ রসুল এখলাস আল্লাহর জন্য নিষ্ঠা এবং একমাত্র রসুল্লাহ অনুসরণ করা বেদা আমলা করা রসুল্লাহ হাজির ছোট শির্ক সম্পর্কে বলছেন আফ আফু মা আফাফ আলী কুয়া শির আসগার সবচেয়ে বেশি আমি হে আমার উন্মতেরা তোমাদের ক্ষেত্রে আমি ভয় করি ছোট আমার লোকেরা বড় সহজে সহজে সহজে করবে করবে করবে না না। না পূজা দেখেন না। এমন কিছু লোকেরা করছে যারা অলরেডি তার আগে কাকে রয়ে গেছে অনেক ইমান ভঙ্গকারী বিষয় তাদের মধ্যে চলে এসছে না দিক বেদিন হয়ে গেছে আর দিনের কোন কিছুতে নাই তারপরে তখন হয়তো মূর্তি পূজা চার্চেও হাজির আর মন্দিরেও হাজির গুরুদুয়ারাতে হাজির সব জায়গায় হাজির সবগুলি ধর্ম তারা পালন করে কারণ তাদের উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য হচ্ছে তবে দুঃখজনক হলো সত্য যে অসংখ্য কথিত মুসলিম কথিত মুসলিম মূর্তি পূজা না করলেও দাঁড় করে পূজা না করলে শুয়ে দিয়ে মাজার পূজা করছে একই একই স্তরের বড় সে বড় কুফুর মূর্তি পূজা করে যে অপরাধ হয় সেটা মাজার পূজা করে মূর্তি করলে পার্থক্য সম্পর্কে যে সবচেয়ে বেশি ভয় করেছুরাহ সাল্লাহাম উসনাদ মুসনাদ এ হাদিস মাহমুদ বিনীদ সাহাবি থেকে বর্ণনা করে দিয়েছেন আল্লা আলবা তার সহিহাদিস হাজির সাহি হাতে নয়শো একান্ন নম্বরে নিয়ে এসেছেন জিজ্ঞেস করা হয় কি তখন তিনি বলেছেন হালকা দেখানো কাজ সামান্য লোক দেখানো যদি উদ্দেশ্য চলে আসে দান খায়রাত করছেন কিন্তু লুকিয়ে করবেন না গোপনে আর কেউ জানল না আমি দান করলাম তো এক হাজার ডলার দান করলাম কেউ জানলো না আরে একটু জান নাই কম্প মসজিদের ইমাম কে জানাই গোটা মুসল্লিদের এলাকাবাসী জানতে পারে যে এত লোকে খাওয়াইলো কিন্তু গোপনে ফকির মিসকিন কে দান করবে না জি এগুলি সিরকি আমল বেদাতি আমল নামে খাবার তার সাথে শিরকি আমল লোক দেখানো করবেন কিন্তু চুপচাপ একটা মসজিদ তৈরি করে দিলেন চুপচাপ অনেকের পানির ব্যবস্থা দিলেন নলকূপের ব্যবস্থা দিলেন অনেকের বাড়িঘর অভাবিত লোক দেখানো কাজের তার সিরকর থেকে বলেছেন একমররা একজন মানুষ দাঁড়িয়েছে সলা সাল আদায় করছে ফাই যেন সলা তারপরে তার সলাদটিকে নামাজটিকে সুন্দর করে আদায় করছে সুন্দর করে বেশি আদায় করছে কেন হ্যাঁ নামাজ পড়তে শিখেনি হয়তো বা তাড়াহুড়া করে নামাজ পড়ে এটা একরকমের আহ ছোট শির আর এক রকমের ছোট শির বলছেন এই হাদিসটি যেটি বললাম যে লোক দেখানো সলাতে করা শিরকেটি উল্লেখ করেছে। এই শপথ করে আল্লাহ ছাড়া অন্যের কসম করা মায়ের কসম করছি দানা ছুঁয়ে কসম করছি ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি মহিলারা স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি দানা মিলবে না মাটি ছুঁয়ে কসম করছি মাটি মিলবে না এগুলি সব সিরকি কসম আল্লাহর কসম করতে হবে বাবার কসমের মত নয় কারণ বাবার কেউ সেজদা করে না বাপের কবর কেউ সেজদা করছে মায়ের কবর কেউ সেজদা করে না কিন্তু আব্দুল কাদির জিয়ালী কবরের শেষ দা করছে যে করছে বড় বড় খাসি মনক আর অন্য জামাই হচ্ছে তো সুতরাং দেব দেবীর অথবা দর্গা দূর্গার কেউ যদি কসম করে খাজা বাবার কসম করছি আবার কসম কষম কারণ এদেরকে মা হিসাবে সাব্যস্ত করেছে কাবার কসম না কাবার রবের কসম করবেন আল্লাহর কসম কাবার মালিকের কসম আর কাবা হচ্ছে ইট পাথরের নাম একটা বিল্ডিং এর নাম যেটা আমাদের কি বললাম সুতরাং কাবার কেউ কসম করে সে শির কলো ছোট শির আমানতের কমান বলেছেন তাহলে কসম করিও না ওলাবি হাতে তোমার মা দাদা দাদি দাদি নানি এদের কসম করিও না ওয়ালাবিল্দা তোমাদের দেবদেবী উপাস্যের কসম করিও না হাদিস নাসাই এবং আবু দাদুরে আবহাওয়া ঠিক আরো বলেছেন হচ্ছে ইমাম নাসাই তার সোনানে বর্ণনা করেছেন ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি কে এমাম মুস্তদর হাকিম এমাম হাকিম স্তাদাকে সাহায্যে বলেছেন কসম আমার মালিকের কসম মালিক মানে আল্লাহ মালিকের কসম মালিক মানে দুনিয়ার কোন কোম্পানির মালিক বস নাই রাজার কসম যদি কেউ করে রাষ্ট্রপতির কেউ কসম করে এবং আবু দাওয়ার আল্লাহর কসম করবে এই রকমের আমার মত কসম করে তাহলে সে আমাদের অন্তর্ভুক্ত নাই আমাদের অন্তর্ভুক্ত না সে আসলে নবিসালামের দলভুক্ত না ছোট সিরকুল ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায় না তবে ছোট শিকার মাধ্যমে আদর্শ বহির্ভূত কাজ করলাম কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের হলফ করে মানে কসম করে ফাকাত কাফারা তাহলে সেই কুপুরিগুলো আশ্রাকা অথবা শির করল একটি হাদিসে আও আশ্রাকা রয়েছে আর আর এক চেহা দৃশ্য রয়েছে ফাঁকা আশ্রাদা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের শপথ করলো সে সীর করল ছোট শির এইরকম ছোট কুফুর কুফুরি ওই দুই ভাগ্য বড় কুফুরি এবং ছোট কুফুরি বড় সীর ইসলাম থেকে বের করে দেয় ছোট শিরকে ইসলামের গণ্ডিতে থাকে ওইরকমই ছোট কুফরি মানে আল্লাহর অকৃতজ্ঞতা আল্লাহর কসম করা উচিত ছিল এটা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা সুক্রিয়া প্রকাশ করা কিন্তু অন্যের কসম করলো আল্লাহর কসম করা হচ্ছে এবাদত আপনি যা চান কারো কাছে টাকা ধার নিতে গেছে অথবা সাহায্য চাইতে গেছে আর গিয়ে বলছে যে আল্লাহ এবং আপনি যা চান তাই হবে কোন সমাজপতির কাছে বিচার চেয়ারম্যানের কাছে বিচার চাইতে কে বলছে যে আমাদের বিচার আপনি করে দেন আল্লাহ যা চান আপনি যা চান তাহলে সেই ব্যক্তিকে বলেছিলেন যে ব্যক্তি এরকমটা বলেছিল মাশা আল্লাহ সে তাই আল্লাহ রসুল আপনি এবং আল্লাহ যা আল্লাহ এবং আপনি যা চান আজকাল অনেক মূর্খ লোকেরা কিন্তু এরকম বলে মুসলিম সমাজের আল্লাহ রসুল যা চাইতে হবে সির করল আল্লাহর চাওয়াতে হয় রসুলের চাওয়াতে কিছু হয় না তুমি যা চাও আল্লাহ না চাইলে হয় না যে লোকটি বলেছিল যে হে আল্লাহ রসুল আপনি আল্লাহ এবং আপনি যা চান তাকে ধমক দিয়ে বলেছেন তুমি কি আল্লাহ আমাকে শরীর বানিয়ে দিলে আল্লাহ বরং আল্লাহ একা যা তাই হয় এইরকম কেউ যদি বলেন আল্লাহ আর আপনি যদি না হইতেন তা আজকে আমার মুশকিল হয়ে ডাক্তার কাছে চিকিৎসা করালো আর তারপরে ভালো হইলো তখন বলছেন ডাক্তার সাহেব আপনি আজকাল আমাদের সমাজের লোকেরা আল্লাহর কথা বলে না কিন্তু আল্লাহর কথার সাথেও যদি ডাক্তার কথা বলে আল্লাহ এবং আপনি না থাকলে আমি বাঁচতাম না তাহলে শির করল তাহলে যে ব্যক্তি বলে ডাক্তার আপনি চিকিৎসা না করলে আমি বাঁচতাম না ভাগ্য ভালো যে আপনার কাছে এসেছিলাম ভাগ্য হলো যে আমি হাসপাতালে ভর্তি আমার আল্লাহর আপনি ছাড়া কেউ নেই কোন মহিলা যে তার স্বামীকে বলে যে আপনার ছাড়া আমার কেউ নেই তাহলে সির করলো না আল্লাহর পরে আল্লাহর পরে বলতে হবে কিন্তু আল্লাহ আর আপনি ছাড়া কেউ নেই এরকম কথা কাউকে বলা যাবে না সাক্ষাতের জন্য যাচ্ছে বড় মানুষ বলছে আমি আল্লাহর কাছে এবং আপনার কাছে আগমন করেছি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বাক্য হচ্ছে ছোট সিরকের বাক্য অপরাধ হচ্ছে সিরকের কাবিরা গুনা সুম্মা অতপর অমুক যাচাই বলতে পারেন আল্লাহ যাচান আর তারপরে অমুক যাচাই তারপরে অতপর দিয়ে বলতে পারে সুম্মা দিলে তাকে পৃথক করে উল্লেখ করলেন আপনি কিন্তু এবং দিয়ে উল্লেখ করলে আল্লাহ সমখ্যাত সাহাবি হজাই ফরোজ আল্লাহ তালান বর্ণনা করেছেন আর হাদিস মুসনায়দ আহমদ রয়েছে দার্মিত রয়েছে আবু দাউদ্ রয়েছে হাদিস একশো উনচল্লিশ নম্বর হাদিস রাতে বাড়িতে ডাকাত বা চোর ঢুকেছে আর তারপরে হঠাৎ করে কোন ব্যক্তি জেগে গেছে অথ কোন ব্যক্তির সহযোগিতায় ডাকাত আর ডাকাতি করতে পারিনি চুরি করতে পারেনি তখন যদি কেউ বলে আল্লাহ যদি না হতেন অতপর অমুক না আমাদের চুরি হইত অতপর দিয়ে বললে যায়জ আছে ওলা কিন্তু কেউ যদি বলে আল্লাহ এবং অমুক এবং ওদি আল্লাহ এবং অমুক যদি না হতেন তাহলে আজকে রক্ষা হইতো না তাহলে এটা যাইজ না এটা শিরক বলছেন মালফার এবং আর অতপরের পার্থক্যটা কি বাংলা ভাষা নিশ্চয় বুঝছেন এবং আর অতপর আরবিতে ওয়াও এবং আর সোম্মা হচ্ছে অতপর ইহাজিল আলফাজ এই ক্ষেত্রগুলিতে বলছেন লিয়ান যদি এবং দিয়ে বলা হয় তাহলে আগে যার কথা উল্লেখ করেছেন তার সাথে আপনি সমান করে দিলেন আল্লাহ এবং রসুল আল্লাহ রসুল পাশাপাশি মা আল্লাহ শে তা আল্লাহ এবং আপনি যা চান তাহলে আল্লাহর চাওয়ার সাথে তার চাওয়া সমতুল্য করে দিলিয়া যদি বলা হয় তাহলে সেটা পরবর্তীতে অতপর তারপরে একসাথে করলেন না হমান খালসা আল্লাহম্মা শে তা ও যদি বলে আল্লাহ যাচান তারপর আপনি যাচান অতপর আপনি যাচান তাহলে সেই ব্যক্তি যেন অঙ্গীকার করলো যে বান্দার চাওয়া আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত স্বয়ং সম্পূর্ণ না বা আল্লাহর মত না আল্লাহ চাওয়াটাই আসল আর তারপরে অমুকের চাওয়া অমুক যতটা পেরেছে বা পারে ক্ষমতা আছে করেছে বা করতে পারে লক্ষ ই আল্লাহর চাওয়ার পরে তার চাওয়াটা যেমন আল্লাহ রাবুল আলমিন সুরাই ইনসান আর তকবীর দুই জায়গায় বলেছেন সুরাই ইনসানুরায় দাহার আর তাক আল্লাহ না ছোট সির কে বুঝতে হবে যাতে করে আল্লাহ সাথে মিলিয়ে কাউকে না কথা বলতে গিয়ে যেমন আমাদের সমাজ একটা উদাহরণ দিয়ে শেষ করি হয়ে যাচ্ছে আমাদের সমাজে কাউকে যদি জিজ্ঞেস করেন যে কেমন আছেন তো আল্লাহ রসুল যা চাই ভালোই আছি আল্লাহ রসুল যা চাই ভালো আছি শির করে দিলে তার কথাটা সির খেয়ালো অন্তরে আল্লাহর সমকক্ষ সমতুলো আল্লাহ রসুলকে বানায় নাই বানায় ছোট সীর কমপক্ষ হয়ে গেল মাসাগত সির খেয়ে গেল এইরকমই আর একটা মূর্খদের মধ্যে বাংলা ভাষায় প্রচলন আছে কেমন আছে আল্লাহ রসুলের দোয়াই ভালো আছে আবার কেউ আল্লাহ রসুলের দোয়াই ভালো আছে দুটো বাক্যের ব্যাখ্যা আল্লাহ আছে আর এতেকাল করেছেন তোমার জন্য কিসের দোয়া করবে এখন দোয়া করা বন্ধ হয়ে গেছে গেছেন নবিস্লাম এনতে সাথে দোয়া বন্ধ এই যা মাতাই গুন আদমিন আমল বন্ধ হয়ে গেছে তাহলে এখন কেউ যদি বলে আল্লাহ রসুলের দোয়াই ভালো আছে তো নবীও দোয়া করছেন না কারণ করেছেন আর আল্লাহ কেন দোয়া করবেন তোমার জন্য সুতরাং এটাকে একটু সুন্দর করে বলে সেটাও ঠিক না আল্লাহ রসুলের দয়াই ভালো আছে কিন্তু সেখানে শির হয়ে গেল আল্লাহ রসুলের দোয়াই না দয়াই আল্লাহর দয়া ভালো আছে কিন্তু রসুলের দয়াতে কিসের ভালো আছে হ্যাঁ ভুল কথা ভুল কথা শিরকি কথা সুতরাং এই বাক্যগুলি বলবেন না কেউ যদি আল্লাহ রসুল্লের দয়াই ভালো আছি বলে করলো আর আল্লাহ রসুল্লের দোয়াই ভালো আছি পরিচয় এবং ভুল কথা বলল তো আল্লাহ রবুল্লা আলমের কাছে শেষখানে দোয়া করি রবুল্লা আলম যেন আমাদেরকে দিন বুঝার এবং দিনের প্রতি আমল করা দিনের বাস্তবায়ন করার সর্বস্তরে তফিক দান করেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবীন্দ্র হেফাজত করে এবং কাফেররা যত অনিষ্ট করতে চাইবে ইসলামের তত ইসলাম শক্তিশালী হবে যত বাধা দিতে চাইবে তত বেশি ইসলামের প্রচার প্রসার হবে এটা হচ্ছে ইসলামের ফিতরত ইসলামকে আল্লাহ এইভাবেই শক্তিশালী করে থাকে রসলাস্লামের অবমাননা করতে চেষ্টা করবে রসলাসের ব্যঙ্গচিত্র করবে তত বেশি তাদের ধ্বংস কাছে আসবে ধ্বংস কাছে আসবে যখন পতনের সময় কাছে আসে তার পূর্বাভাস হচ্ছে তাদের বিশেষ করে রহমতাম শুধু মুসলিম জন্য রহমত না কাফেরদের জন্য রহমত খ্রিস্টানদের জন্য রহমত ইহুদিদের জন্য রহমত পশ্চিমাদের জন্য রহমত প্রাচ্যের জন্য রহমত কি। পশু পাখির জন্য রহমত হ্যাঁ সারা পৃথিবীর জন্য রহমত এবং সারা পৃথিবীতে যত আল্লাহ সৃষ্টি রয়েছে যখনই খারাপ আচরণ করেছে কোন বাতের শক্তি তখনই তাদের পতন সর্বনাশ ঘনী এসেছে এটা আমাদের জন্য সুসংবাদ এটি আমাদের জন্য সুসংবাদ এ সমস্ত কুখরি শক্তিকে আল্লাহ ধ্বংস যে সব কুখরি শক্তি রাসৌরুল্লাহ সাল্লা সম্পর্কে অবমানের চেষ্টা করে সেই ব্যক্তির মতো মূর্খ কেউ নেই এবং সেই ব্যক্তির দিকেই তার থুথু ফিরে আসবে আল্লাহ রব আলমের লাল অতদের ওপর তারপরে তাদের কাছ থেকে আর কি কল্যাণ আশা করছেন সবসময় মনে রাখবে যে তাদের কাছ থেকে কোন কল্যাণটার আশা করছে। এর চাইতে অপরাধ করেছে তারা রব কে অস্বীকার করেছে আল্লাহর একত্রাম কে অস্বীকার করেছে তারা কাফের সুতরাং তাদেরকে গালমন্দ করব না আমরা গাল মন্দ করে লাভ নাই তাদেরকে শুকুর বলা কুকুর বলা পশু বলা নিকৃষ্ট বলে না না না কাফের চাইতে অনেক ভালো পশু পাখি একটা নোংরা জায়গার পেশা পায়খানার যে কীট পতঙ্গ সেটা কুফ কাফের চাইতে ভালো কাফের চাইতে ভালো তার চাইতে নিকৃষ্ট সুতরাং তাদের থেকে এর বেশি ভালো কিছু আশা করা যায় না কিন্তু তারা কিছুই ক্ষতি করতে পারবে যারা তোমাকে নিয়ে উপহাস করতে চায় তোমাকে নিয়ে ব্যঙ্গ করতে চাই তোমাকে নিয়ে যারা ঠাট্টা মুস্করা করি তোমাকে নিয়ে যারা বিদ্রোহ করি তোমাকে তোমার যারা অবান করতে চাই তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আমি আল্লাহ যথেষ্ট আমি তাদেরকে সামলে নেবো আমি তাদেরকে দেখে নেবো আল্লাহর যুদ্ধের ঘোষণা হবে তাদের ছিন্ন করে